আবু রাফি রজিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি আবু হুরাইরা রজিয়াল্লাহ তাল্নু এর সঙ্গে ইশার সালাত আদায় করলাম তিনি ইজাসমাউন শক্কত সুরাহটি তিলওয় করে সাজদাহ করলেন আমি তাকে জিজ্ঞেস করলাম এ সাজদাহ কেন তিনি বলেন আমি আবুল কাসিম সাল্লাহ সাল্লামের পেছনে এ সুরায় সাজদাহ করেছি তাই তার সঙ্গে মিলিত না হওয়া অবধি আমি এতে সাজদাহ করব।